উপস্থিতি ধৈর্য ও সহনশীলতা মানব চরিত্রের বড় একটি গুণ যা মানুষের ইহকালীন ও পরকালীন জীবনকে সাফল্য মণ্ডিত করে জীবন চলার পথে প্রতিটি মানুষকে নানা অবস্থার সম্মুখীন হতে হয় বহু বাধা বিপত্তি আর কঠিন প্রতিকূল পরিস্থিতি পেরিয়েই তবে সামনে কদম বাড়াতে হয় কখনো তার সময় কাটে সুখ শান্তির মাঝে আবার কখনো তাকে একের পর এক দুঃখ কষ্টই শুয়ে যেতে হয় এমনকি কখনো তাকে অন্যায় অত্যাচার ও জুলুম নির্যাতনেও প্রতিত হতে হয় আর এসব অবস্থায় ইসলাম মানুষকে ধৈর্য ধারণ ও সহনশীলতা অবলম্বনের জন্য জোরালো তাগিদ দিয়েছে আল্লাহ আল্লা সুবাহা সাথে রয়েছেন আয়াতে আল্লাহ সুহানির ধৈর্য ধারণ করো শত্রুর মোকাবেলায় দৃঢ়তা অবলম্বন করো এবং সীমান্ত রক্ষায় আল্লাহকে ভয় করতে থাকো যাতে তোমরা সফল হতে পারো এবং অভাবে রোগে শোকে ও যুদ্ধের সময় ধৈর্য ধারণকারী তারাই হলো সত্তাসরয়ি আর তারাই তাকওয়াবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন ওয়া লানাবুলওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জৌই ওয়া নকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিদিন আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না এবং অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা মাল ও যানের ক্ষতি এবং ফল ফসল বিনষ্টের মাধ্যমে তবে সুসংবাদ দিন ধৈর্য ধারণকারীদের যখন তারা বিপদে পতিত হয় তখন বলে নিশ্চয়ই আমরা তো আল্লাহর জন্য এবং আমরা তো তারই নিকট ফিরে যাব। তারা সে সমস্ত লোক যাদের প্রতি আল্লাহর অফুরন্ত অনুগ্রহ ও রহমত রয়েছে এবং এসব লোকই হৃদায়ত প্রাপ্ত মুসলিমে বর্ণিত হয়েছে আশ্চর্যজনক কেননা তার সকল বিষয়ই কল্যাণ কর মুমিন ব্যতীত এমনটি আর জন্য নেই কারণ তার সুখ সমৃদ্ধি শায়ণ করে আর এটাই তার জন্য উত্তম ও কল্যাণকর রাসুল সাল আলী সাল্লাম আরো বলেছেন মা ইউসইবুল মুসলিমা মিনাবিনা ওয়ালা হসনেন এমনকি তার শরীরে যদি কোনো কাটাও বিদ্ধ হয় আল্লাহ এর মাধ্যমে তার গুণাসমূহ ক্ষমা করে দেন প্রিয় উপস্থিতি এতক্ষণ পর্যন্ত আমরা ধৈর্য সহনশীলতার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে জেনেছি কিন্তু আমরা অনেকেই জানি না যে ধৈর্য ও সহনশীলতা কাকে বলে এবং এই উভয়ের মাঝে পার্থক্য কি আর বা ধৈর্য বলা হয়তা প্রকাশ করা থেকে নিজেকে বিরত রাখা আর অস্থিরতা হচ্ছে দুঃখ কষ্টে আক্রান্ত হলে তা প্রকাশ করা কেউ কেউ বলেন আর বা ধৈর্য বলা হয় আর সবরু হুয়া হাবসুল্লাহ উপর অসন্তুষ্ট বা শিকায়ত করা থেকে বিরত থাকা আর হেলম বা সহনশীলতা বলা হয় আল্লা প্রচন্ড রাগের সময় মন ও মেজাজকে কন্ট্রোল করা থেকে বিরত থাকা উপরের আলোচনা থেকে আমরা বুঝলাম সবর হেলমের মাঝে একটা পার্থক্য আছে হেলম বা সহনশীলতা বলা হবে যখন প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও বান্দা প্রতিশোধ নেওয়া থেকে বিরত থাকবে আর সবর বা ধৈর্য বলা হবে যে কোনো ধরনের কষ্ট মসিবতের সময় নিয়ন্ত্রণ না হারিয়ে অস্থিরতা প্রকাশ না করে নিজেকে কন্ট্রোল রাখবে সবর বা ধৈর্য আনুবত্যের উপর অটল অবিচল থাকা দুই নম্বর সবরুন আনিলামাত হারাম ও অন্যায় কাজ থেকে বিরত থাকা তিন নম্বর সবরুন আলাল ইবিতা বিপদ ও মসিবতে নিয়ন্ত্রণ না হারিয়ে ধৈর্য ধারণ করা প্রতি আহ্বান করলে তার ডাকে সারা দিয়ে দিই গুণা থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ করতে চাই না সুখের সময়গুলো তো আমরা স্বাচ্ছন্দ্যে কাটাই কিন্তু দুঃখের সময়গুলোতে হা করতে থাকি আল্লাহর ফায়সালায় অসন্তুষ্টি পর্যন্ত প্রকাশ করে ফেলি একটু বিপদে পতিত হলে শক্ত কথা উচ্চারণ করে বসি যা বলা একজন মুমিনের জন্য কিছুতেই উচিত নয় বিপদ অবস্থায় আজকাল কত মুসলিমকে বলতে শোনা যায় হে আল্লাহ তুমি শুধু আমাকেই দেখেছ বা কারো সন্তান মারা গেলে সে চিৎকার করে বলতে থাকে হে আল্লাহ শুধু আমার সন্তানকেই নিয়ে গেলে হে আল্লাহ আমি কি এমন দোষ করলাম যার কারণে তুমি আমার উপর এত কঠিন মসিবত নাজিল করলে কখনো কখনো মুসলিমদের বিপদাবোধ দেখে কেউ বলে থাকে আল্লাহ কেন মুসলিম অসন্তুষ্টিমূলক কথা বলে ফেলে যা বলার কারণে তার ইমান পর্যন্ত নষ্ট হয়ে যায় অথচ তার জন্য উচিত ছিল সে ধৈর্য ধারণ করবে আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থেকে প্রতিদানের আশা রাখবে একথা ভাববে যে আল্লাহ তুই ইচ্ছা করলে আমাকে আরো কঠিন মসিবতে আক্রান্ত করতে পারতেন আরো শক্তরা বলেছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে মুসিবতে আক্রান্ত করেন সুনানির বর্ণিত হয়েছে রাসুল্লাহ আলিম আসাল্লাম বলেছেন নিশ্চই বিপদ বাড়ার সাথে সাথে প্রতিদান ও বৃদ্ধি পায় আর আল্লাহ যখন কোন জাতি কে তখন তাদেরকে পরীক্ষায় ফেলেন যে ব্যক্তি পরীক্ষার এই কঠিন মুহূর্তে বিপদ আপদ ও যে কোনো কঠিন পরীক্ষার মুহূর্তে ধৈর্য ধারণ করতে হবে সহনশীলতার পরিচয় দিতে হবে আল্লাহ সুবাহ হুয়া তালার ফায়সালায় সন্তুষ্ট থেকে কল্লাল লাফের আশা করতে হবে বেঁচে থাকার জন্য ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ সব তালা আমাদের সবাইকে ধৈর্য ধারণের উত্তম তৌফিক দান করুন